সপ্তবিংশ দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের পরমহংস অবস্থা চতুর্দিকে আনন্দের কোয়াসা দর্শন ভগবতির রূপ দর্শন যেন বলছে লাগভেল কি বেলা তিনটা ঠাকুরের কাছে দু একটি ভক্ত বসিয়া আছেন তিনি ডাক্তার কখন আসিবে আর কটা বেজেছে বালকের ন্যায় অধৈর্য হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন ডাক্তার আজ সন্ধ্যার পর আসবেন হঠাৎ ঠাকুরের বালকের ন্যায় অবস্থা হইয়াছে বালিশ কোলে করিয়া যেন বাতসল্যরসে আপ্লুত হইয়া ছেলেকে দুধ খাওয়াইতেছেন ভাবা বিষ্ট হাসিতেছেন আর একরকম করিয়া কাপড় পরিতেছেন মনি প্রভৃতি অবাক হইয়া দেখিতেছেন কি পরে ভাব উপসম হইল ঠাকুরের খাবার সময় হইয়াছে তিনি একটি সুজি খাইলেন মনির কাছে নিভৃতে অতি গুজ কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি একান্তে বলিলেন এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম যেন তিন চার ব্যাপী শিওরে যাওয়ার রাস্তার মাঠ সেই মাঠে আমি একা কি সেই যে পনেরো ষোলো বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম আবার ঠিক সেই রকম দেখলাম চতুর্দিকে আনন্দের কুয়াশা তারই ভিতর থেকে তেরো চোদ্দো বছরের একটি ছেলে উঠল মুক্তি দেখা যাচ্ছে পূর্ণ পূর্ণরূপ দুইজনেই দিগম্বর তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা দৌড়াদৌড়ি পরে পূর্ণ জলতৃষ্ণা পেল সে একটা পাত্রে করে জল খেলে জল খেয়ে আমায় দিতে আসে আমি বললাম ভাই তোর এটও খেতে পারবো না তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আরেক গ্লাস জল এনে দিল ঠাকুর আবার পরে সমাধিস্থে হইয়া আবার মনির সহিত কথা কইতেছেন। আবার অবস্থা বদলাচ্ছে প্রসাদ খাওয়া উঠে গেল সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে আবার কি দেখছিলাম জানো ঈশ্বরীয় রূপ ভগবতী মূর্তি পেটের ভিতর ছেলে তাকে বার করে আবার গেলে ফেলছে ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে আমায় দেখাচ্ছে যে সব শূন্য যেন বলছে লাগ লাগ লাগ ভেলকি লাগ। মণি ঠাকুরের কথা ভাবিতেছেন বাজি করি সত্য আর সব মিথ্যা শ্রীরামকৃষ্ণ আচ্ছা তখন পূর্ণকে আকর্ষণ করলাম তা হল না কেন এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে মণি বলিলেন ও সব তো সিদ্ধাই শ্রীরামকৃষ্ণ ঘোর সিদ্ধাই মণি সেই অধর সেনের বাড়ি থেকে গাড়ি করে আপনার সঙ্গে আমরা দক্ষিণেশ্বরে আসছিলাম বোতল ভেঙে গেল একজন বললেন যে এতে কি হানি হবে আপনি একবার দেখুন আপনি বললেন দায় পড়েছে দেখবার জন্য ওসব তো সিদ্ধাই শ্রীরামকৃষ্ণ ওই রকম লুটের ছেলে रोग भलो करा सब सिचू घर तर ईश्वर के डे रोग भलोर जो